আপনারা সকলেই ভালো আছেন আপনাদেরকে প্রতিদিনের মতো আজও স্বাগত জানাচ্ছি আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি অনুষ্ঠানে মৃত্যুহীন জীবনের সন্ধানে ওহ সমাজ আল্লাহ আল্লাহ রসুলের ডাকে সাড়া দাও যখন তিনি ডাকবেন তোমাদেরকে সে বিষয়ের দিকে যা তোমাদেরকে জীবন দান করবে আয়াত ২৪। এই কোরআন আমাদেরকে জীবন দান করবে অনন্ত জীবন মৃত্যুহীন জীবন আসুন ভাই বোনেরা মৃত্যুহীন জীবনের সন্ধানে এই কোরআনের অনুষ্ঠানে আমরা বসে পড়ি মৃত্যুহীন একটি জীবন লাভ করার মানুষে আল্লাহ আমাদেরকে সে জীবন অনন্ত জীবন দান করুন প্রিয় ভাই বোনেরা জীবনের সন্ধানে আমরা বিচরণ করেছিলাম বিগত পর্ব সময়ে আখেরাতের জীবন আখেরাত না হলে পৃথিবীতে এসে কি লাভ একদিনের জিন্দিগি মৃত্যুর পরে আল্লাহ যাদেরকে প্রশ্ন করবেন কমলা বস্তুম পৃথিবীতে কত কাল ছিলে। তারা বলবে একদিন বা দিনের কিছু সময় সুরালা সুরাল উত্তর। তিনশো নয় বছর যে আসাবে কাহাব তারা ছিল তাদেরকে প্রশ্ন করেছেন যে তোমরা কতকাল ছিলে এই গুহার মধ্যে তারাই একে অপরকে প্রশ্ন করেছিল কত কাল ছিলে। তারা বললো লাভিস না কত কাল ছিলে তিনি বললেন ইয়মন ও বারাদা ইয় একদিন বা একদিনের কিছু সময় সুরালা এই ইতিহাস আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন এভাবেই দুনিয়ার একদিনের জিন্দিগি বা এক বেলার জিন্দিগি করনের ভাষায় পৃথিবীর সাত সত্তর আশি একশো বছর বা যতই হোক লম্বা এই জীবনটাকে একদিনের জিন্দিগি এক বেলার জিন্দিগি বলা যেতে পারে আহা এই এক বেলার জিন্দিগির জন্য অনন্তকালের দুঃখ বেদনা শাস্তি টেনে নিয়ে আসা জীবনে এটা কত বড় মারাত্মক ভুল সে ভুল থেকে মানব জাতিকে পরিত্রাণ পেতে হবে মানব জাতিকে আখারাত মুখী হতে হবে সাহি তরিকা সাহি ধর্ম অনুসারে সর্বশেষ যে গ্রন্থ সর্বশেষ যে নবী আমাদের কাছে এসেছেন তা শিক্ষা অনুসারে আমাদেরকে এই বিশ্বাস নিতে হবে প্রিয় ভাই বিশ্বাসের কথা আমরা গত পর্বে বলেছিলাম সর্বশেষ আল্লাহ উদাহরণ দিয়ে সুরা ইয়াসিনে আমাদেরকে বুঝিয়েছেন যে যিনি এই সবুজ বৃক্ষ থেকে তিনি আগুন সৃষ্টি করতে পারেন তাহলে সেই আল্লাহর পক্ষে এই অস্থি থেকে মানুষকে সৃষ্টি করা কোনো ব্যাপারই নয় তিনি তো কোন বললেই হয়ে যায় হাওয়া বললেই সেটা সৃষ্টি হয়ে যায় তাহলে সেই আল্লাহর ব্যাপারে তোমরা আখেরাত অবিশ্বাস কেন করো তিনি তো বলেছেন আখেরাতে তোমাদেরকে জীবিত করবেন প্রিয় ভাই বোনেরা পরকালে যে আমাদেরকে বিনিময় দেয়া হবে শুধু যে উজ্জীবিত করা হবে জীবিত করা হবে সেটা নয় সেখানে আবার প্রত্যেকের কর্মফল দেয়া হবে এই বিষয়টি আজকে ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো আমাদের আলোচনায় অনেকে হয়তো ভাবতে পারেন এগুলো তো আমরা বিশ্বাস করি যতই বিশ্বাস করেন না কেন কোরআন থেকে উপদেশ দিলে বিশ্বাসটা আরো শানিতে হবে আরো মজবুত হবে আরও বেড়ে যাবে কারণ আল্লাহ বলেছেন আর আজকে তো অতীতের মুসলিমরা দৃঢ় বিশ্বাস করে আখেরাতকে এখনকার অনেক প্রজন্ম তরুণ তরুণীরা আধুনিক বোগবাদী জীবনের অপসংস্কৃতির সংস্পর্শে এসে তারা অনেকেই আখেরাতের বিষয়ে সন্দেহান হয়ে পড়েছে তাদেরকে তো সেই জ্ঞান দেয়া হয় না এজন্যই জন্যই আল কোরআন থেকে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য উপাত্ত সহ এই বিষয়টি আপনাদের সামনে আমরা নিয়ে আসছি যাতে করে আমাদের তরুণ প্রজন্ম আখেরাত সম্বন্ধে কোনো দুর্বলতা অন্তরে পোষণ না করে কোনো অবিশ্বাস পোষণ না করে আখেরাতে প্রত্যেকটি কর্মের বিচার করা হবে এই বিষয়টি নিয়ে আজকে কোরআনের একটি মূল নীতি নিয়ে আসছি মূল নীতিটি আমি গ্রহণ করেছি এই পৃথিবীতে যে সম্পন্ন করবে সে আখেরাতে লাভ করবে এর দশ গুণ পুরস্কার এক অক্ট জহর পড়লে দশ অক্ত পুরস্কার পাবে এক আসর পড়লে দশ অক্ত আসর এইভাবে এক অক্ত মাগরীবলে দশ অক্ত মাগরীবা দশ অজরি পাবে এখানে যেটা বলা হলো হাসানাতে কোন হাসানা করলে পণ্য কর্ম করলে কি বরকত দশ গুণ লাভ এটা সর্বনিম্ন তাকে শাস্তি দেওয়া হবে বিনিময় দেওয়া হবে এর বাইরে বেশি দেওয়া হবে না পুণ্যের ক্ষেত্রে দশ গুণ পাপের ক্ষেত্রে এক গুণ ওহুম্লা ইউজলামুন আর তাদেরকে জুলুম করা হবে না প্রিয় ভাই বোনেরা এই মূলনীতি যে আখেরাতে আমাদের প্রতিটি কর্মের বিনিময় আমরা লাভ করব, সেই আশাই তো আমরা কাজ করব। পৃথিবীতে যারা পপাচার করবে তাদেরকে তার শাস্তি ভোগ করতে হবে যারা পুণ্য কর্ম করবে তার শান্তি তারা ভোগ করবে আখেরাতে এই জন্যই কোরআনে করিমের সুনাল ফাঁতে হয় আমরা সবসময় পড়ি মালিক দিন বিছার দিবসের মালিক মালিকি ওমের দিন বিচার দিবসের মালিক একটা বিচার দিবর যে আছে সেই বিচার দিবসের বিশ্বাসটি প্রতি সালা মধ্যে মধ্যে আমাদেরকে দেয়া হচ্ছে কত দৃঢ় বিশ্বাসের প্রয়োজনের পঁচিশ নম্বর আয়তাল্লাহ বলেছেন সেদিন আল্লাহ তাদের সত্য সত্য বিনিময় পুরোপুরি দান করবেন সেদিন সবাই জেনে যাবে যে আল্লাহ সুস্পষ্ট হাক ন্যায় পরায়ণ মহান সত্তা তিনি কারো উপর জুলুম করেন না সুরা সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আম বিমা জান্নাত তাদেরকে তাদের আমলের বিনিময়ে দেয়া হবে রাতের গভীরে উঠে তাহাজ পড়ে বাজর বিছানা থেকে আলগা হয়ে যায় জান্নাতের লোভে জাহান্নামের ভয়ে আল্লাহকে ডাকে তাদের জন্য তো জান্নাত তাদের কর্মের বিনিময় সুরআলের উনানব্বই নব্বই নব্বর আয়াতাল্লাহ বলেছেন মানজা হাসানাতে খায়রুম মিনহা মিন আমিনুন। এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে তাদেরকে এই যতটুকু কাজ সে করবে বিনিময় দেওয়ার ক্ষেত্রে এচ্ছে তার কাজের দ্বারা সে যা পাও না তার চেয়ে বহু গুণ বেশি বিনিময়ে তাকে দেওয়া হবে আর সেদিন ভয়ভীতি থেকে তারা নিরাপদ হয়ে যাবে কোনো ভয়ভীতি নেই বিশাল হাসরের ময়দান পঞ্চাশ হাজার বছর ব্যাপী থাকবে সূর্য একবারে মাথার উপরে টাখনো থেকে কানের লতি পর্যন্ত কত মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে আর যারা পুণ্যবান তারা আল্লাহর আরশের ছায়ায় তারা আনন্দে মেতে থাকবে এক হতে যেটুকু লাগবে পঞ্চাশ হাজার বছর তাদের কাছে মনে হবে এক সমান যেমনটি সাহি বুখারি আদিছে রয়েছে আল্লাহ তার আর্শের ছায়া ছায়া দিবেন। যেদিন তার ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না তার মধ্যে এক নম্বর হলো ইমাম আদিল রাষ্ট্র নায়ক তিনি ন্যায় নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন তাকে আর নিচে ছায়া দেয়া হবে ওসবুদ্াসি এমাদাতিল্লাহ তরুণ আল্লাহর ইবাদত করতে করতে সে তারনে পদার্পন করেছে তার মসজিদ খুঁজে বের করে মসজিদে সালাত পড়ে তাকেও আর্ষের নিচে ছায়া দেয়া হবে তারপর ওরা তো মনসিবিন ও জামাল ফক ইন্নিহ একজন সুন্দরী পদবীধারিণী সম্ভ্রান্ত নারী তাকে মন্দ কাজের জন্য ডেকেছে সেই ডাকের জবাবে সে বলেছে ইন্নি আখো আফুল্লা আমি আল্লাহকে ভয় করি আল্লাহ এই পুরুষটি কেও তাঁর আশে ছায় ছায়া দান করবেন প্রিয় ভাই বোনেরা সবাই হয়েছে একটি বিরতির বিরতি শেষে আবারও আসবো ততক্ষণ অপেক্ষায় থাকুন তারা কারা প্রতি কাজ তো তাদের কথাই পড়ছি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 डायल डर जुन सम्प्रचारो आसलम आखिर आखिर बिमय दे पापर से विषय टी हादी मध्य পরবর্তীতে আরো রয়েছে আল্লাহকে ভালোবাসে আবার সেও একে ভালোবাসে যেহেতু এই আল্লাহর কাজ করে আল্লাহকে কে এই জন্য এদেরকেও আশের ছায়া ছায়া দেয়া হবে ওরা জুন আল্লাহ তাই না আরেক ব্যক্তি নির্জনে আল্লাহর সে করেছে জিকির করে তার চক্ষু ভেসে গেছে পানিতে আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে তাকে ব্যক্তি সে ডান হাতে ব্যয় করলো এমন গোপন করলো যে তার বাম হাতে জানল না তার ডান হাতে সে কি দিল্লা এইভাবে বিনিময় দেয়া হবে প্রিয় ভাই বোনেরা কাজ করুন প্রস্তুতি নিন আমাদের প্রত্যেকের উচিত দৃঢ় সিদ্ধান্ত নিয়ে আকার পুরস্কারের লোভে কাজ করতে যাওয়া তরুণ তরুণীরা আজকে যারা তোমরা বিভ্রান্তির পথে চলে গেছো ভোগের পথে এই দুনিয়া ক্ষণস্থায়ী একদিন এক বেলার জিন্দিগি শেষ হয়ে যাবে কিন্তু এর কারণে যে দুঃখ বেদনা আসবে সেটা কখনো শেষ হবে না যদি ভুল পথে যাও আর যদি সঠিক পথে যাও যে সুখ আসবে সেটা আর কোনদিন শেষ হবে না অনন্ত যৌবন দেবে একজনকে একশো তরুণের ক্ষমতা দেবেন ষাট হাত লম্বা তুলু সে তু নজরা আনিসাবাতে আজরো ষাট হাত লম্বা সাত হাত মোটা চেহারা কালকমারে লাইলাল বাদরে পূর্ণিমার চাঁদের মতো চেহারা সেখানে কোনো থুথু নেই কোনো শ্লেষা নেইনা সবা বহুমাতিয়ে যাবে না কাপড়ও কখনো মহল আবর্জনা হবে না শান্তি আর শান্তি সুখ আর সুখের পৃথিবী জগত ভুলে গেলে যে লস হবে না দেখুন আল্লাহ সেদিনের কথা ছয় থেকে পনেরো নম্বর আয়াত তুলে ধরেছেন দেখুন এলা রব্বি কেমা কি ও মানুষ তুমি কষ্টের পর কষ্ট করতে করতে তোমার রবের কাছে একদিন হাজির হবে তার সাথে তোমার সাক্ষাৎকার হবে যাকে তার আমল নামা ডান হাতে দেয়া হবে পূর্ণ বান্ধবের আমল নামা আসবে ডান হাতে ডান হাতে আমল নামা পাওয়ার জন্য আজীবন কষ্ট করতে হবে চেষ্টা করতে হবে ডান হাতে যাকে আমল নামা দেওয়া হবে ফসাই হেসা ভাই সিঁড় তাকে খুব সহজ হিসাব নেওয়া হবে সহজ হিসাব কি আয়সা সিদ্ধি কল থেকে আর সহজ হিসাব মানে আল্লাহ বলবেন যাও খাতা জমা হয়েছে যাও ভিতরে কি আছে কোনো দেখা দেখি কিন্তু যদি ভিতরে কি আছে এটা হিসাব শুরু হয় ওলাহ কি নৌকেশার হেসা ভাই ভিতরে যদি জেরা শুরু হয় তাহলে আর বাঁচবে না ধ্বংস হয়ে যাবে কিন্তু হেসা ভাইয়া সির হবে মানে শুধু খাতাটা পেশ করা হবে আর তাকে সেখান থেকে মুক্ত করে দেয়া হবে সেদিন আনন্দ চিত্তে তার পরিবার স্ত্রীদের কাছে আরেক দলকে পিঠের পেছন থেকে আমল নামা হবে বাম হাতে সেটা ধ্বংস শুধু হাই আমার মরণ হোক আমি নিপাত যাই এইভাবে শুধু ধ্বংসকে ডাকবে অয়াসলাহ সারিয়ে র কারণ সেদিন বেঁচে থাকার সে ধ্বংস হতে পারাটাই ছিল সফলতা তার যে ভয়াবহ আজাম সে সামনে দেখবে সে তুলনায় সে মরে যাওয়া ধ্বংস হয়ে যাওয়াকে সে ডাকবে কিন্তু ধ্বংস আর আসবে না সেদিন মৃত্যু আসবে না মরারও আর সুযোগ হবে না সেদিন হয়াসলাস র সে জ্বলতে থাকবে জ্বলন্ত আগুনে নজবুল্লাহ হেমিন কারণ তার পরিবারের পৃথিবীতে সে বড় আনন্দিত ছিল আজকে অনেক পরিবারে কত আনন্দ কত সুখ কত মজা গান বাজনা মদ জিনা ব্যবছার ভোগ বিলাস এটি ভালো লক্ষণ নয় আমিন আলবানী সাহি সিরিজের মধ্যে হাতের সিরাবাদ করেছেন আল্লাহর বান্দারা নেই হয় না ভোগ বিলাস হয় না আখেরাতের ভয়ে ঘরের মধ্যে তারা থাকে যেমন সুরাত তোর মধ্যে এসেছে ইন্না কুন্না কবলুফি আহ মুসফিন আমরা আমাদের ঘরে ভিত থাকতাম আল্লাহর ভয়ে কি হবে শেষ জীবনে সে ভয়ে আমরা আমাদের ঘরে শান্তি পেতাম না স্ত্রী পরিজন নিয়ে আল্লাহকে ভয়ে থাকতাম তো দুনিয়ার সাংসারিক জীবনে বেশি আনন্দ ভালো নয় বৈধ আনন্দ বৈধ আছে কিন্তু আখেরাত ভুলা যাবে না বলগাহীন অবৈধ আনন্দে মেতে ওঠা যাবে না যাবে কিন্তু দুনিয়ার পরিবারে সে তো খুব আনন্দিত ছিল এই জন্য এখন এই জীবনে শুধু দুঃখ আর দুঃখ ইন্নহু জন্না আল্লাহ আহর সেটা ধারণা করেছিল সে পুনরুজ্জীবিত হবে না পুনরায় তাকে তোলা হবে না তাদেরকে তোমার রবের সামনে কাতারে কাতারে পেশ করা হবে আল্লাহ বলবেন প্রথমবার যেমন সৃষ্টি করেছি কোনো পোশাক ছিল না আজকে তো আবার পোশাকহীনভাবে আমার কাছে চলে এসেছ এভাবেই কেমাতের ময়দানে আল্লাহ তারা বিনিময় দিবেন সেই বিনিময় আসবেই সেখানে কোনো সন্দেহ নাই ছোট বড় সবকিছু এই আমল নামায় লেখা আছে সুরা আল কাহের উনপঞ্চাশ নম্বর আয়াতে এই আমল সম্বন্ধে আল্লাহ বলেছেন ওবুদে আল কিতাব সেদিন আমল নামা প্রতিস্থাপন করা হবে নিয়ে আসা হবে ফতারুল মিম্মা মুশফিকিন যত পা অপরাধী তারা সবাই আমন নামা নিয়ে ভয়ে পীতে থাকবে সেই আমল সব রেকর্ড আছে আজকে যেমন অতীতের পঞ্চাশ বছর আগে কি করেছে সেটাও ভিডিও করে রাখা আছে টেলিভিশনে দেখাচ্ছে ভালো হলে ভালো মন্দ হলে মন্দ সিনেমায় নাচ গান করেছে পঞ্চাশ বছর আগে সেই রেকর্ড এখনো আছে এখন হয়তো তবা করে আল্লাহ আল্লাহওয়ালি হয়ে গেছে আল্লাহ আল্লাওয়ালা হয়ে গেছে এজন্যই এসব ভুল পথে গেলে অনন্তকালের দুঃখ বেদনা আসে মানুষের জীবনে আর প্রযুক্তির বর্তমান যুগ অত্যন্ত ভয়াবহ যুগ একবার একটা কিছু রেকর্ড হয়ে গেলে যুগান্তর যুগ যুগান্তর চলতে থাকবে অতএব খুব সাবধানে এই যুগটাকে অতিবাহিত করতে হবে কোনো মন্দ যাতে আমার থেকে কেউ না পায় আমার একটা মন্দ দৃশ্য একটা পাপের অনুষ্ঠান আমি করলাম রেকর্ড করে দিলাম সারা ছড়িয়ে গেল কত ভয়াবহ যদি কেউ দিতে পারেন সেটা পর্যন্ত অথবা যতদিন আল্লাহ চান পর যুগ চলতে থাকবে মানুষকে উপকৃত করতে থাকবে সে আবার সেই হিসাবে পুণ্য পাবে এখানে বলছেন যে মুসলিম অপরাধী যারা তাদেরকে দেখবা আমল নামা নিয়ে খুব ভয় ভীত আছে সব লেখা কোন দিন কত তারিখে কোথায় কোন সময়ে কি করেছে ওরা বলবে হ্যা কি হলো আমুল্লামার ছোট বড় সব কিছু সে বেষ্টন করে পেশ করছে কোনো কিছু থেকেই তো বাঁচার কোন উপায় দেখছি না তোমার রব কাউকে জনম করছেন না কাউকে জনম করবেন না যেমন টি সুর আন্নি চার নম্বর সুর আন্নি বলেছেন নিশ্চয় আল্লাহ এক অনুপরম অনুপরিমাণু জুলুম করেন না অন্যায় করেন না যে পাপ মানুষ করেনি সেই পাপ তার আমল নামায় লিখে দিয়ে তাকে শাস্তি দিবেন এটা আল্লাহ করেন না আল্লাহ রেকর্ডাররা কখনো কোনো ভুল রেকর্ড করেন না আরেকজনের রেকর্ড এনে এখানে জড়িও দেন না আজকালকার প্রযুক্তির যুগে অনেক উল্টা পাল্টা হয় একজনের মাথা কেটে আরেকজনের বড়ির সাথে লাগিয়ে একটা অপরাধের চিত্রে তাকে জড়িয়ে দেয়া হয় আর বলা হয় যে সেইটা করেছে সেটা বলেছে কিন্তু আল্লাহর রেকর্ড এমন নীতিহীন তারা অত্যন্ত বিশ্বস্ত নীতিবান সেখানে কোনো জুলুম কোন রকমের অন্যায় অনাছার সেখানে নেই যা আছে তাই প্রিয় ভাই বোনেরা সর্বশেষ দু নম্বর সুরাল দুইশো একাশি নম্বর আয়ারটি নিয়ে আসতেছি আজকের আখেরাতের বিনিময়ের এই মূলনীতিটা সম্পর্কে ফিরিয়ে নেওয়া হবে কুল্লু নার তারপর প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করেছে তা পরিপূর্ণভাবে তাকে দেওয়া হবে তাদেরকে কোনো করা হবে না যেদিন আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে সেদিনকে ভয় করো সেদিনকে ভয় করে এই জীবনটাকে পুণ্য দিয়ে সাজাও যত পাপাচার আছে সব পাপ থেকে তও করো ইস্তেকফার করো পাপাচারকে দূরে ঠেলে দাও জীবন থেকে এইসব আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হলো যে আখারাতে প্রত্যেকটি জাগতিক কর্মের বিচার হবে এবং বিনিময় দেওয়া হবে এজন্য সুরল ফাতেহার তিন নম্বর আয়তে মালিকি অমের দিন প্রতি রাখাতে আমাদেরকে এটা স্মরণ করে দেয়া হচ্ছে আশা করি এটা স্মরণ রেখে এই মূল্যীতিতে আমরা চলবো আল্লাহ তফিক দান করুন আজকে এখানেই সমাপ্ত করলাম সোফানুমি नाम करो जकत दाओ जो सम्पद के विशुद्ध कर चारैटेलैट चलो सब चाहे मध्यम पीस के कुरून। जाकत टी के समर्थन कर डोनेशन और जगत पाठान ठिकाना आईआरएफ आई अलर बैंक क्वाड्रांकोट आठचल्लिस क्याथर्पे रोड बार्मिंग हम इोस्टकोड विन फाइव वन टीच पाउंड अकाउंट नम्बर जरोो डबल वन थ्री टू थ्री जिरो वनो अकाउंट नम्बर जरोो डबल वन थ्री टू थ्री जिरो टू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 যাদের শাসনের ডা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ জানান দেখুন খোলাফায় রাশেদিন শুধু পিস টিভি বাংলায় কেন তাদেরকে ইসলামের খাটি প্রতিনিধি বলা যায় খোলাফায় রাশেদিন छब आप पुनः सम्प्रचार दोपुर देर टायब